আনাজ রদুল্লাহ তাল্লাহুতে বণিত যে নাবি সাল্লি সাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ রদুল্লাহতালহ এর দেহে সুফরার অর্থাৎ হলুদ রং এর চিহ্ন দেখতে পেয়ে বললেন এ কি আব্দুর রহমান রদিল্লাহ তালাহু বললেন আমি এক মহিলাকে একটি খেজুরের আটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছি নাবিসাল্লাহ আলসালাম বলেন আল্লাহ তালা তোমার এ বিয়েতে বারাকাত দান করুন তুমি একটি ছাগলের দ্বারা হলেও ওয়ালিমার ব্যবস্থা করো